মসজিদে আমাদেরকে স্পষ্ট করে বলে গেছেন যে ইজা দাখালা মসজিদ হাত যখনই তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে খবরদার সেই যেন না বসে হাত যতক্ষণ না সেটা অমান্য করার অধিকার নাই কেউ যদি ইচ্ছা করে অমান্য করে সে আর উন্মতে থাকবে না তা আমাদের অবস্থা বর্তমানে এমন যে মসজিদে গিয়ে আমরা দেখা যায় বসে যাই মানে আমাদের অবস্থা যে আপনি মানা করলে কি হবে আমি বসবো আপনার অসুবিধে মানে আল্লাহ রসুল বলতেছে বসা যাবে না আমরা কেউ আমি বসবো আপনার অসুবিধা কি মানে নবীলামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা অবস্থাটা এরকম এই জন্যই মসজিদে যে সময় চলা তাদাই করেই বসবো এমনকি ইমাম যদি খোদ্া দিতে থাকেন সেই অবস্থায় যদি আমি মসজিদে ঢুকি তো ইমামের খোদ্া শোনার চাইতেও ওই দুই রা কাজ চলা করা আমার জন্য বেশি জরুরি এই জন্য ওই দূরে আদায় করব তারপরে ব্যাপারে জারি করে লাল বাতি দেওয়া গুণাহের কাজে হল ইনামাহি জিক তালাওয়াতজিদ হলো আল্লাহর জিকির জন্য তালাওয়াত কোরআনের জন্য সলাতের জন্য এখানে কারো বাধা দেওয়ার অধিকার নিষেধ করার অধিকার কারো নাই এবং আল্লাহ এই ক্ষেত্রে বড় ধরনের হুমকি দিয়েছেন আল্লাহর বান্ধা কে আল্লাহর জিকিরে বাধা প্রদান করে তাহলে এই এই জাতীয় লোকদেরকে আল্লাপা জা বলছেন আর মসজিদে লাল বাতি বা রেড সিগন্যাল এটার দরকার নেই এটা তো থাকবে রাস্তায় বাতি তাতি না দিয়ে মসজিদে আমরা মুক্ত করে রাখবো আল্লাহর বান্দারা আসবে চলা তাদাই করতে থাকবে আসবে করতে থাকবে যখন একামত হবে সব বন্ধ করে দিয়ে জামাত চলতেছে পিছনে দি সুন্নত পড়তেছে এখানে জামাত চলতেছে জামাত শরিক না হয়ে সুন পড়তেছে আবার অন্য সময় জামাত আর তিন মিনিট আছে লাল বাতি জ্বালায় রেখে জামা মাতা যাবে না আবার অন্য সময় বলতেছে খবরদার ইমাম জোরে কেরাত পড়লে মুসল্লি পিছনে ক্যার পড়তে পারি না শোনা তোমার জন্য ফরজ ফজরের নামাজে জোরে পড়তেছে আর মুসল্লি আলাদা সুনত পড়তেছে সেখানে শোনা ফরজ না সেখানে কোরআনতলাবাদ না শুনি সুনত পড়া যায় কেমনি যদি কোরআনতালাবাদ না শুনি একজন আলাদা সুনত পড়তে পারে তাহলে নামাজের ভিতরে আমি সুরা আল ফাতে পড়লে অসুবিধা কথা। রু কোথায় থাকে গুমের পরে এটা খুঁজে পাইতে তো সমস্যা হচ্ছে না যে আমার রুটা গুমের পরে এতক্ষণ কোথায় ছিল আমি ঘুম থেকে উঠে গেছি রুটা খুঁজে পাচ্ছি না তাহলে রুটা কোথায় থাকে এটা জায়গাটা জানলে ওখান থেকে খুঁজে নিয়ে আসতাম এরকম সমস্যা তো পৃথিবীতে কোথাও দেখা দেহ কোথায় অনেক বক্তারা হজরত মাওলানা আল্লামা এসব টাইটেল দেয় ইসলামের দৃষ্টিতে সত্যতা কতটুকু আসলে এগুলো বক্তারা দেয়া এগুলা শ্রোতারা দেয় বর্তমানে আমাদের বক্তার সাথে শ্রোতারাই বেশি শ্রোতারা আপনি আনেন কেন কি বলেন দোষ তো আগে আপনার তিন লাখ টাকা দিয়ে আপনি আনেন কেন না আনলে তিন লাখ টাকা চাওয়ার সুযোগ না এই যে নীলফামারি নীলফামারি একটা দারিদ্র এলাকা শীতে মানুষ করতেছে আমরা সব সময় শুনি যে ওই এলাকার মানুষটা কি না সারা দেশ থেকে আমরা খাবার শীত বস্ত্র মানুষ কষ্ট পাইতেছে অথচ নীল পামারিতে কয়দিন আগে মাহফিল করছে পত্রিকা আসছে যে তিন লাখ সত্তর হাজার টাকা খরচ এক বক্তা আনছে ঢাকা থেকে সত্তর হাজার টাকা হেলিকপ্টার বাড়া আর তিন লাখ টাকা বক্তার হাতিয়া এগুলোর সমস্যা আসলে বক্তার সাহিত্য আরো বেশি বক্তা কয় শুনেন আমি মাফা তেমার স্বামী শ্রোতারা কয় সোভান আল্লাহ আল্লাহবাদ দেখো আমাদের হুজুর যে মা ফাতেমারে পর্যন্ত বিয়ে করে ফেলছে তাহলে শ্রোতার এই যে লকবগুলা লাগায় এগুলো শ্রোতারাই বেশি লাগায় এজন্য জন্য শ্রোতা বক্তা সবারই সচেতন হইতে হবে এই জাতীয় উপাধি লাগানো ঠিক না হজরত মাওলানা আল্লামা আল্লামা বলতে যা বোঝানো হয় যে পরিমাণ বিশাল এলেমের দরকার এরকম আলেম বাংলাদেশে নাই আল্লামা লাগানোর মতো আলেম বাংলাদেশে নাই এখন দেখা যায় সবাই আল্লামা বসে আল্লাগে আল্লামা শব্দটাকে নষ্ট করে ফেলছে এটার এত অপমানিত করে ফেলছে সবার সাথে আল্লামা তারপরে হজরত মাওলানা এগুলা তো সঠিক উপাধিও না হজরতের মধ্যে হজরতের যদিও একটা অর্থ জনাব ব্যবহার না করাই ভালো যেখানে আল্লাহ বলছে এই জন্য এগুলো ব্যবহার না করাটাই উচিত জিহের নামাজ জি জি জানতে চাইছেন মেহরাবের মেহরাব যেটা বোঝানো হয় সেখানে হলো যুদ্ধের সরঞ্জাম আদি এগুলো রাখা হতো মেহরাব মানে অস্ত্র রাখার জায়গা সেখানে যুদ্ধের অস্ত্র সরঞ্জাম জেহাদের জিনিসপত্র ওই জায়গাটার মধ্যে রাখা হইতো পরবর্তীতে যে অনেকে মনে করলো জায়গাটা যেহেতু একটু সামনে থাকে এই জায়গাটার মধ্যে দাঁড়াইলে তাহলে সুবিধা হয় তো এক্ষেত্রে আহমদের মতামত যে মেহরাবের মধ্যে যদি ইমাম দাঁড়ায় হবে সলাতে কোনো অসুবিধা হবে না মেহরাবের ভিতরে যদি ইমাম যায় কারণ আহ ইমাম মসজিদের ওই মেহরাবকে অধিকাংশ আহলুল আলম মসজিদের অন্তর্ভুক্ত করেছেন যেটা মসজিদের বাহিরের অংশরা। কোন কোন আহুল আহলেম এক্ষেত্রে দ্বিমত পোষণ করেছেন যে মেহরাবটা মসজিদের ভিতরে না মসজিদের বাহিরে তবে অধিকাংশ আহলুল আহমদের মত হইলো মেহরাবের মসজিদের বারান্দা মসজিদের আওতাভুক্ত মেহরাবের আওতা এই জন্য এখানে ইমাম দাঁড়াইলে চলাত হবে আর আজানটা নবী প্রত্যেকটা আজান মসজিদের বাহিরে হইতো মসজিদের হয়নি এজন্য এখন ওই যে মাইকের আমরা এটাকে মসজিদের ভিতরে নিয়ে আসছি এই জন্য এক্ষেত্রে সন্না হইলো বাহিরে আজান দেওয়া যদি করি আমরা তাও সেটা মুসলিদের বাইরেও করা সম্ভব যদি আমরা সচেতন হই কিন্তু এটাকে এখন আমরা একেবারে মসজিদের ভিতরে নিয়ে আসছি এটা শূন্যতার খেলা জি সোহান